মানবতা সমাধানো আল্লাহ রে অবিয়্লাহ ল বাংলার দূরের কাছের সকল শ্রেণীর যারা पृथिवीर विभिन्न अवस्थान आयोजनभोग कर तरह सकल केंतरिक सालाम और शुभे ज्ञापन करियमित आयोजन अपन सामने उपस्थापन करते जादार मानदंडे आमी जेंदिगी हम ए पर्याय आलोचना करते गए विगत पर्व अपन का একটি বিষয় উপস্থাপন করেছিলাম তৌহিদ বনাম তাগুত তাগুতের যে ছড়াছড়ি চতুর্দিকে পক্ষান্তরে তিদের ঘাটতি পরিলক্ষিত হচ্ছে গোটা মুসলিম সমাজে এর গুরুত্ব বিচারে আমরা আরও একটি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস ব্যক্ত করছি আসুন আজকের এই পর্বটি উপস্থাপন করার জন্য যে সমস্ত বিজ্ঞ আলোচকমণ্ডলী আমাদের সামনে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত আছেন শেখ মাহমুদুল হাসান আরো উপস্থিত আছেন শেখ শহীদুল্লাহ খান মাদানীলকুম এবং শেখ আব্দুম আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর দর্শক শ্রোতা আমরা আকরাম উজ্জামানের কাছে যাচ্ছি যে বিষয়টি আরো খোলাসা করা বা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করে দর্শকদের উদ্দেশ্যে বলাটা খুবই প্রয়োজন আমরা তগতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি এই পর্বে সেই সম্পর্কে হ্যাঁ বুঝতে এবং চিনতে সহজ হবে এখানে তার সংজ্ঞায় বলা হয়েছে প্রত্যেক ওই ব্যক্তিকেই তবুত বলা হয় যার এবাদত করা হয় এবং সে এতে রাজি খুশি হয় খুশি সেটা সত্যি মাবুদ হতে পারে তাকে ঠিক আল্লাহর মতো করেই এবাদত করা হচ্ছে সহজদা করা হচ্ছে তাকে তার কাছে চাওয়া হচ্ছে প্রার্থনা করা হচ্ছে এভাবে হইতে পারে আরেকটা একটা হলো মতবুর আল্লাহর অনুসরণের জন্য আল্লাহ ডাকছেন রসুল তার অনুসরণের জন্য ডাকছেন বা আল্লাহ তার এবং তার রসুলের অনুসরণ করতে বলেছেন কিন্তু আর ব্যক্তি দাঁড়িয়ে যে বলতেছে আমার অনুসরণ করো করো তাহলে এই ব্যক্তিও তগৎ আল্লাহকে বাদ দিয়ে রসুলকে বাদ দিয়ে যেই ব্যক্তির অনুসরণ করা হচ্ছে নির্ভুল আমার শরীয়ত আমার দা। তোমাদের কাছে যে নিয়ম কানুন দিয়েছি যে অজিফা কালাম তোমাদেরকে দিয়েছি এটাই মানুষ কোরআন হাদিস দেখা লাগবে না হচ্ছে এই ব্যক্তিও তখন তগত হয়ে যেতে পারে মুতা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে কারো অনুসরণ এবং আনুগত্য করা এটাও তগত তগৎ এবং সুরা আত্মার একত্রিশ নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে আল্লা তরকালা এই ধরনের তগুত ইহুদি এবং অথচ আল্লাহ বলছেন যে তারা তাদের আহবারদেরকে ইহুদিদের আলেমদেরকে আহবার হেব্রু বলা হয় আর খ্রিস্টানেরা তাদের রহবান তাদের পাদ্রী পুরোহিতদেরকে আল্লাহ বাদ দিয়ে রব হিসেবে গ্রহণ করেছে মানে যতজন তাদের এই ধরনের আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব ধরেছে অথচ তাদেরকে হুকুম দেওয়া হয়েছে একমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে গ্রহণ করার তাহলে দেখা যাচ্ছে যে এইগুলো রবও বলছেন আল্লাহ खान सहित कुरान आयातेहमत देखा আমরা যে দোষে দোষী না জিনিস তারা হারাম করে দিয়েছে তোমরা হারাম জানা নেই এবং যা আল্লাহ হারাম করেছে সেটাকে তারা হালাল করে দিয়েছে সেটা তোমরা হালাল মনে করাই তখন বাদ দিয়ে হইতে পারে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিপরীত মানে তাহলে আলেম শ্রেণীকে তগৎ বলা হয়েছে তা আমাদের ইসলাম ধর্মের ভিতরে যদি কোনো আলেম এই দোষে দোষী হয় তাহলে যদি এই কোয়ালিটি পাওয়া যায় এই গুণ যে তারা আল্লাহ এবং আল্লাহর রসুল বাদ দিয়ে নিজেদের আনুগত্য করাকে মানুষের উপরে চাপিয়ে দিয়েছে ফরজ করে দিয়েছে তারাও তগত হ্যাঁ তারাও এমন কি অনেকে এরকম বলে কোরআনের ক্ষেত্রে বলে না যে কোরআন হাদিস না মানবে সেনার ক্ষেত্রে এরকম বলতেছে না যে কোরআন না মানবে কোরআন হাদিসের আইন বিধান না মানবে সে শয়তান হয়ে যাবে শয়তানের অনুসারী হয়ে যাবে এ কথাটা মুখ হচ্ছে সেখানে দুঃখজনক হলেও আরও বিষয়টা সত্য যে এক শ্রেণী নিজেরা তাগুত হয়ে গেল কিন্তু তারা নিজেদের দিকে না তাকিয়ে তারা বলছে যে সরকার বা সরকারি আইন বা বিচার বিভাগ বিচারক এরাই তাগুত এবং লজ্জাজনক কথা হলো যে এদের হত্যা করা তারা সঙ্গত মনে করে এ বিষয়ে কিছু জি জি জি এখানে আসলে তগৎ এটা ঠিক যে তগতের যে পাঁচটা প্রকার আয়াতের ভিত্তিতে করেছেন সর্বপ্রথম যে নিজের আবাদতের জন্য মানুষকে ডাক মানুষের প্রভু সেজে গেছিল আইন বিধান পুরা সমাজ চালানোর যে আইন কানুন গুলো সে নিজে প্রণয়ন করত। এগুলো চাপিয়ে দিত এবং আল্লাহর পক্ষ থেকে আইন বিধান সেটার না। না এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ইবলিশকেই শুধু ঘৃণা করতে পারি না আমরা যে ফেরাউনের অবস্থানে নিজেদেরকে কায়েম করে ফেলেছি আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধানকে এরকম পরিত্যাগ করি মানুষের ওপর প্রোগ না করি আমরা নিজেরাই যদি এভাবে সমাজের জন্য আইন সংবিধান রচনা করি অথবা আমদানি করি সেটা কোরআন হাজি থেকে না বিভিন্ন দেশ থেকে কাফের গোষ্ঠী থেকে তাহলে তো আমি দিয়ে তো আমিও হয়ে গেলাম ধন্যবাদ আমার মনে হয় যে আমরা মুসলিম সমাজের একটা ভয়াবহ রূপের কথা শেখ আকরামের বিস্তারিত আলোচনা থেকে ফুটে উঠেছে কারণ আজকের সমাজে এমন রাজনৈতিক দলগুলো আছে বা এমন কিছু ব্যক্তি আছে ধর্মীয় ক্ষেত্রে এবং রাজনৈতিক ক্ষেত্রে তার নেতা কিংবা নেত্রী যেই কথাটি বলবে রাতকে যদি দিন দিনকে কিংবা রাত বললেও সেটার প্রতিবাদ করার সাহস নেই বা সেটাকে অগ্রাহ্য করার সাহস নেই এবং সেটাকেই তারা প্রচার করতে থাকে অন্ধভাবে মেনে নিচ্ছে অন্ধভাবে মেনে নিচ্ছে এবং তারাও সেই নেতা নেত্রী নিজেকে এমন একটি জায়গায় সাব্যস্ত করেছে যে আমি সুপ্রিম পাওয়ার আমি যেটা বলবো সেটাই আইন আমি যেটা বলবো সেটাই নিয়ম এবং নীতি এবং হাজার হাজার মানুষ তাকে অন্ধভাবে অনুসরণ করছে এই পর্যায়ে যখন যাবে যারা এই এজন্য সমাজের প্রতিটি বিবেক জেগে উঠা উচিত এবং তারা চিন্তা করা দরকার আমি যাকে অনুসরণ করছি তার কথাকে আল্লাহ এবং তার রসুল সাথে সামঞ্জস্যপূর্ণ না এর বিরুদ্ধে যদি এটা বিপরীত হয় অবশ্যই আমাকে অগ্রাহ্য করতে হবে এটাই সত্যি কিন্তু অন্য আলেম তাকে হাদিস পেশ করেছে কিংবা কোরআনের কোনো আয়াত পেশ করেছে সেটাকে সে সহজেই প্রত্যাখ্যান করতে পারছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আলোচনার ধারাবাহিকতায় বিরতির কেনারে পৌঁছে গেছি पृथे वृदिम ुपुख रूप प्रकाश कर पंचाश बचर व्यवधान चौत्री चुराशी पर्त जो धर्म सब चीज़ बृद्ध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 यूरोपे सब चेसि बृद्धि पाधर्म हम इसम पृथ्वी सब चीज़ बृद्धिम ग्रहण करते बाध्य कर, हाजार हाजार करते कर लक्ष लक्ष मानुष के पृथ्वी ते इसम ग्रहण करते बाध्यरबारीलम कर तरबारी शांति तरबी तरबारि सत्य एवं ज्ञान যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান সমাজুক্ত জ্ঞান মহান আল্লাহ তালা সারিয়া প্রণয়ন করেছেন সকল বান্দার কল্যাণের জন্য একটা বিধান আছে কিভাবে মানুষের কল্যাণ নিশ্চিত করেছে সে বিষয়টা আলোচনা করব जीवन आयिष्ठ और सन्तोषनक करते शिखी देख मानवतार कल्याण इी सर परम्ला सुप्रिय दर्शक श्रोता আমরা বিরতির পরে আবারও আপনাদের সামনে আমাদের আলোচ্য বিষয় নিয়ে উপস্থিত হতে পেরেছি ফালিল্লাহম যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ আমরা তগুদ এবং এর পরিব্রাপ্তি জীবনের বিভিন্ন ক্ষেত্রে এ প্রসঙ্গে আপনাদের সামনে আলোকপাত করছিলাম আমরা এ পর্যায়ে শেখ শহীদুল্লাহ খান মাদানির কাছে যাচ্ছি আলহামদুলিল্লাহ আসলে বিষয়টা আশা করছি দর্শক শ্রোতার কাছে অনেকটাই স্পষ্ট হয়েছে ইনশাআল্লাহ আরেকটু স্পষ্ট হওয়া দরকার যা আসলেই যেটা আমরা অনেকবারই স্মরণ করেছি যে তাগুত তাও এবং তাগুত তাও বনাম তাগুত দুটো অবশ্যই বিপরীতমুখী তো যখন আপনি তাউহিদকে মেনে নেবেন তখন আপনাকে তাগুত বর্জন করতেই হবে যদি আপনি তাগুতকে মেনে নিলেন তাহলে আপনার কাছে তাওহিদ থাকার আশা করা আপনি তাউহিদ থেকে দূরে সরেছেন বাহ্যিকভাবে দেখা যাক আর নাই যাক আপনি তাওহিত থেকে দূরে সরে গেছেন সুতরাং আমরা তুলে পাঠক বা দর্শক শ্রোতার উদ্দেশ্যে সে বিষয়গুলির মাঝে বিশেষ করে যে এই বিষয়টি আলোচনা করছিলেন শেখ মহতার আবরামুজ্জামান সাহেব যে হাদিস আদি বিন আদিবিন যখন আল্লাহর রাসুল সাল্লাম বিধান বা তার ফায়সালাগুলিকে কোন পীর মশায়েক বলেন কোনো মুফতি বলেন কোন আলিম বলেন কোন বিচারক বলেন তার এটাকে বর্জন করে রাসুলের ফয়সালাকে যখন গ্রহণ করা সম্ভব হবে না তার পক্ষে প্রকৃতপক্ষে তো তাকে মমিনেই হওয়া সম্ভব নয় সম্ভব জি জি আল্লাহ সুহানিসা পঁয়ষট্টি নম্বর আয় স্পষ্ট করে বলে দিয়েছেন ফালা ওয়ারি তারা মমিন নয় নিজেকে যতই মুমিন বলে পরিচয় দোক আল্লাহ বলছেন তারা মমিন নয় আল্লাহ কাছে তারা মমিন নয় হাতিমু কফি জীবনের সর্বক্ষেত্রে যত সমস্যা মানব মাঝে এগুলির সমাধান রাসুল সাল্লাম যা নিয়ে এসেছেন এর মূলত কিতাব এবং সন্না দুটোই এর অন্তর্ভুক্ত হবে সেটার মাধ্যমে যদি আমাদের ফয়সালা না হয় সিদ্ধান্ত মেনে নেওয়া না হয় তাহলে আমাদের পক্ষে মমিন হওয়াটাই কঠিন বিষয় অবশ্যই যদি প্রতি বছর আমি মক্কায় দৌড়াই হজ করার জন্য তাহলেই যে আমার সব কিছু আমি তাহাজ কিন্তু এই সমস্ত সমাধানের ক্ষেত্রে রাসুল সাল আলহিহাল্লামের নিয়ে আসা কিতাব এবং সন্নাকে যদি প্রাধান্য দিতে না পারি সেটাকে যদি নিতে যে সমাধান সেই সমাধান নির্দিধায় নিঃসংকোচে অন্তরের অন্তঃস্থল থেকে মেনে না নেওয়া ব্যক্তি পরিচয় তো তুলে ধরলাম এই অনুযায়ী এই জ্ঞান অনুযায়ী যদি আমরা চিহ্নিত করতে পারি তবু থেকে শরী আলহামদুলিল্লাহ তবা করি আলহামদুলিল্লাহ এটাই আমাদের সার্থকতা হবে আরেকটা বিষয় যারা চিনতে সক্ষম হয় নাই তগতের জ্ঞান নাই বুঝার অভাব রয়ে গেছে জ্ঞানের গ্যাপ রয়ে গেছে তাদের ক্ষেত্রে কিছু কথা আছে আমরা অনেকেই তগত বুঝেছি আগে বুঝতাম না আগে হয়তো তগতের সাথে আমিও ছিলাম কিন্তু বুঝে নেওয়ার পর আমার মতো অবস্থানে আরও যারা আছে তাদের ব্যাপারে আর তারা কোনো ছাড় দিতে চায় না তগৎ একে হত্যা করো আমি কেন আর অন্য জন্য এই সুযোগটা রাখতে চাই না ওদের ইলিম অর্জন করার সুযোগ দেওয়া হোক তাদের কাছে যেকোনো ভাবে যেকোনো মূল্যে একটা অবস্থা হলো বা একটা প্রকার হলো যারা আল্লাহর নাজিলকৃত বিধান নিজের রচিত বিধান দ্বারা ফাইসলা করে এইটার কিন্তু বেশ কিছু অবস্থা আছে কখন কাফের হবে আর কখন সে না এই বিষয় গুলো না জানলে আল্লাহর বিধানের সে উত্তম মনে করে মানব রচিত বা নিজের রচিত বিধানকে তাহলে অবশ্যই সে কাফের মশ্রিক হয়ে যাবে অথবা আল্লাহর বিধানের মতই মনে করে আয়াতের নির্দেশনা অনুযায়ী আর একটা তৃতীয় অবস্থা সে বলতেছে না আল্লাহর বিধানই ভালো আল্লাহর বিধান দ্বারা ফাইসলা বিচার করা এটাই উত্তম কিন্তু না রচিত বিধান দ্বারা ফাইসলা করা এটা আল্লাহর বিধান দ্বারাই ফায়সলা করা ফরজ ওয়াজিব কিন্তু আমি অসহায় আমি এটা পড়িও নাই এই দেশে পড়াও হয় নাই আর এই আল্লাহর বিধান দ্বারা ফায়সালা চাওয়ার লোকও নাই আমি কোন দিকে যাব আমার কোন উপায় না আমি তাহলে যারা মানবরচিত বিধান দ্বারা ফয়সালা দিচ্ছেন বা এর সংশ্লিষ্ট রয়েছেন তাদের বাঁচার খুফরি থেকে বাঁচার একটাই পথ যে মানবরচিত বিধানকে হারাম জানতে হবে এবং অসহায় মনে করতে হবে যে তাহলে যখনই আমি অসহায় মনে করলাম আমি নিজেকে সবল করার চেষ্টা করব। চেষ্টাই থাকতে হবে এভাবেই আমরা কেবলমাত্র এই ক্ষেত্রে তগুদ থেকে বাঁচতে পারি এবং আমরা অবশ্যই ওই চারটা অবস্থানে যাব না কারণ এই চারটা অবস্থানের যে কোনো একটা অবস্থানে কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী আমি কাফের মশিক হয়ে যাব জি অবশ্যই জি তাহলে এই ক্ষেত্রে আমাকে যে মুসলিম থাকার একটাই দিক হলো যে আমাকে আল্লাহর বিধানকে উত্তম মনে করতে হবে এটাই ওয়াজিব কিন্তু আমি অপারক নিরূপায়, অসহায় আমি পরিবেশ পারিপার্শ্বিকতার যা প্রয়োজনীয় কথা প্রায় বলেছেন আমরা এই মুহূর্তে যারা পৃথিবীর বিভিন্ন দেশে আপনার কোর্টে হাই কোর্টে জজ কোর্টে বিভিন্ন জায়গাতে বিচারালয়ে আছেন তাদেরকে আমরা এইটি বিষয় স্পষ্ট করতে চাই যে যারা মানবরচিত আইনের কাছে আশ্রয় নিয়ে বিচার করছেন তারা তাগত এই কথাটা তাদেরকে প্রথমে জানতে হবে এরপরে দ্বিতীয় কথাটা হলো এই যে আমি এই অবস্থায় যদি বৈধ মনে করে বিচার করি তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে সাথে সাথে এখানে আর একটা জিনিস আসবে এ কথার অর্থ এই নয় যে এই বিচারককে হত্যা করবে এসব বোকা শ্রেণীর মানুষ যারা ধর্মই বুঝে না তারা আর তাকে হত্যা করার জন্য পদক্ষেপ নিতেই হবে কেন তাকে যদি বলা যায় যে তোমার আল্লাহ আছে সে নির্দিদার সাল্লাহ সে নিয়মিত প্রতি বছর হজ করতে যায় ওমরা করতে যায় কাজেই তাদেরকে হত্যা করার কোন পদক্ষেপ প্রশ্নই আসে না আমরা এসব হাকিম বিচারকদের কাছে প্রথমে বলতে চাই যে আপনি যেহেতু এটা জেনে নিয়েছেন যে আমি এখন তগুৎ হিসেবে দিন কাটাচ্ছি তো অস্বীকৃতির কথাটা না বলে আপনি পৃথিবী অনেক বড় সেদিকে যান আল্লাহ আল্লাহতালা বলেছেন অমাইয়াত্তাকিল্লা এইয কেউ যদি পরহেজ গাড়িতে অবলম্বন করে আল্লাহ তার পথ বের করে দিবেন। কাজে আমরা এসব প্রতিনিধি হিসাবে যারা কাজ করছেন এইসব জায়গাতে আমরা তাদেরকে প্রথমে পরামর্শ দিব যে আপনারা মানবরচিত আইন যেখানে আছে সেখানে জীবিকা নির্বাহের জন্য যায় না আপনি নিশ্চিত বিশ্বাস করুন আপনি এখন মুসলমান হিসেবে দিন কাটাচ্ছেন না এ ব্যাপারে আপনার পূর্ণ অবগতি থাকতে হবে আল্লাহ আপনাকে সঠিক বোঝার করার তফিক দান করুন আল্লাহ অন্যায় থেকে কর্মকান্ড সব সময় একজন মমেনের অনভিপ্রেত বিষয় ওটা কখনো কামনা করা যাবে না ওটাকে বাদ দিতেই হবে সর্বান্ত বাদ দিতে গিয়ে আমি পারছি না হয়ে গেছি তাহলে সেখানে কোনো নৈরাজ্য সৃষ্টি করা যাবে না কোনো হত্যাযোগ্য কোনো রকমের রাষ্ট্রীয় নিয়ম শৃঙ্খলাকে ভুলুণ্টিত করে দিয়ে সমাজে বিপর্যয় সৃষ্টি করার নামে যদি কোনো তৎপরতা চালাই তাহলেও কিন্তু আমি তাগুত থেকে খালি না আমার যে দায়িত্ব সেটা হচ্ছে যে দাওয়াতের মাধ্যমে আমার ভাইকে স্লাহ করব আমি সমাজ সংস্কারে ব্রতি হব। আমি যদি আলহামদুলিল্লাহ পারি আমি সাকসেসফুল হলাম যদি না পারি আল্লাহ দরবারে আমার কৈফিয়াতের জন্য যথেষ্ট হয়ে যাবে তাই আসুন সব ধরনের বিশৃঙ্খলা পরিহার করে আমরা পবিত্র কোরআন ও সন্ন্য উদ্ভাসিত আলোক উজ্জ্বল বাণীর মাধ্যমে মানুষকে স্লাহ করার চেষ্টা করি সমাজ সংস্কার করে দেশ ও রাষ্ট্রের সুসংহতি সংহতি ও ঐক্য বজায় রেখে আমরা দিন কায়েমের চেষ্টা করি তবে। আল্লাহ আমাদের সহায় হবেন ইনশাল আশাবাদ ব্যক্ত করে আজকের পর্বের টানছি আমরা সামনের পর্বগুলোতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল রসুল্লা মোহাম্মন রসুল্লা অ্যাচল রহমোয়া কে অঞ্চল করি মোম আপাও অঞ্চল আই মোয়া পিকা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 ইসলামের নারীর মত জাদা প্রতি সোমবার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 प्रति शनिवार रत साढ़े सातट सम्प्रचार सकाल साढ़े नटा बांगलदेश